ভগতুন পুষ্পন পুজি হায়ন تعطف لا ينتهي لا ينتهي بالحصر ما السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم প্রিয় দর্শক শ্রোতা প্রবল আলমিনের ইচ্ছায় আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন এক বিষয় নিয়ে শুরুতে আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন প্রিয় বন্ধুগণ আয়াতিমা তিলাওয়াত করেছি সুরা তাওবার একটি গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াত দিয়ে আমরা শুরু করছি আমাদের নতুন এক আলোচনা সেটা হচ্ছে আমরা সবাই চাই মুসলমান যারা ইমান কবুল করেছি কালিমা পড়েছি বিশ্বাস করেছি আল্লাহকে মাহবুদ বলে জেনেছি প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হুয়া সাল্লামকে আমাদের আদর্শ আমাদের নবী হিসেবে মেনে নিয়েছি বিশ্বাস করি আমরা সকলেই চাই আমরা জান্নাতে যাবো নিশ্চয়ই এমন কোন মুসলমান ইমানওয়ালাকে পাওয়া যাবে না যিনি বিশ্বাস রাখেন যিনি এই আকাঙ্ক্ষা করেন যিনি যার মনে ইচ্ছা এটা যে তিনি জাহান্নামে যাবেন নওয়জুবিল্লাহমিন জা আলী জাহান্নামত অতন্ত কঠিন জায়গায় সেটা কোনো সহজ বিষয় নয় যে চাইলেই হলো যদি কেউ চেয়ে থাকেন হয়তো তার কাছে জাহান নামের শাস্তির পরিমাণটা প্রকারটা ধরনটা অস্পষ্ট এই তিনি চাইতেও পারেন আমরা যারা ইমান এনেছি জাহান নামে বিশ্বাস করি জান্নাতে বিশ্বাস করি আখরাতে বিশ্বাস করি যারা জানি আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর বড়ো কঠিন যেমনটি রবুল্লা আলমিন বলেছেন না আজাবি সাদিদ নিশ্চয়ই আমার আজাব মারাত্মক কঠিন হবে এমনকি রব্বুল আলামিন যখন জাহান্নামকে জিজ্ঞেস করবেন হালিম তালায়ী ও তোমার কি পেট ভরেছে কিনা না আরো লাগবে খাবার বলবে জাহান্ন হেলম বলবে আরো কি আছে আকবার আল্লাহ তালা আমাদেরকে ভয়ঙ্কর জাহান্নাম থেকে হেফাজত করেন যার চাহিদা কখনো পূরণ হবে না মিটবে না একসময় সময় রব্বুল আলমিন তার বাম পা দিয়ে দিবেন তখন হয়তো জাহান্নামের ক্ষুদা মিটে যাবে প্রিয় বন্ধুগণ আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই জান্নাতে যেতে চাই জান্নাত কোন পথে কি করলে জান্নাতে যাওয়া যাবে কোন ধরনের আমল করলে কোন কাজ থেকে বিরত থাকলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা আলোচনা রাখবো ইনশা আল্লাহ তালা বলেছিলাম সুরা এতবার একটা গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতে রবুল আলামিন মৌমিনদের কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন সুবহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন মালকে কিনতে চাই তাহলে প্রস্তাবক হচ্ছেন রব আলামিন তিনি কিনতে চান কি কিনতে চান মুমিনের জানটা কিনতে চান মুমিনের মালটা কিনতে চান বন্ধুরা ব্যাপারটা কত চমৎকার একটু বুঝার বিষয় আমারে এই যানকে কে সৃষ্টি করেছেন নিশ্চয়ই আমাদের সকলের উত্তর হবে তাও হইতে বিশ্বাসী একমাত্র আল্লাহকে যারা বিশ্বাস করেন যারা শিরিক করেন না যারা বিশ্বাস করেন আমাদের স্রষ্টা মহান রব্বুল আলামিন নিশ্চয়ই তারা উত্তর দেবেন আমার এই জান সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমার মাল কিনতে চাই যদি প্রশ্ন করা হয় তোমার মাল কে দিয়েছে আল্লাহ আকবর একজন মুমিন একজন মহাসিদ একজন একাত্তবাদী বিশ্বাসী মুসলমানের নিশ্চয়ই উত্তর হবে আমার মাল তো মালিক তো আল্লাহ তালা আমার সব কিছুর মালিক আমার হায়াতের মালিক আমার মৃত্যুর মালিক আমার সম্পদের মালিক আমার ইজ্জতের মালিক আমার সম্মানের মালিক সব কিছুর মালিক আমার রব আল্লাহ আল্লাহান যেটা সুরা আলী ইমরান রবুল আলমিন নিজেও বলেছেন অনবী আপনি তাদেরকে আপনার উম্মতকে শুনিয়ে দেন বলে দেন আল্লাহ মালিক মূল্ সমস্ত মালিকানা আল্লাহর মুল্কাম তে সাহা ক্ষমতা রবুল্লা আলমিন যাকে ইচ্ছা দেন অতনজিউল মুল্ক আমি তশাহ যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন অত ইসুমান তশা যাকে ইচ্ছা সম্মান দান করেন করেনবুল আলামিন নানান জায়গায় বলেছেন রব আলামিন সব কিছু তিনি সৃষ্টি করেছেন প্রিয় বন্ধুগণ তাহলে নিশ্চিত স্বীকৃতি আমাদের যে আমাদের যান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের মাল অরবুল আলামিন সৃষ্টি করেছেন এটা কেমন কথা তিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে দিয়েছেন এটা ভোগ করার জন্য আবার তিনি আমার কাছ থেকে এটা কিনে নিতে চান নিয়ে নিতে চান একটা কেমন কথা ব্যাপারটা একটা কেমন মনে হয় রব্বুল আলমিনের কত বড় দয়া একটু চিন্তা করলে বোঝা যাবে প্রথম দয়া তো হচ্ছে যে রব্বুলা আলমিন আমাকে যান দান করেছেন যে যান যে জীবনের মাধ্যমে আমি কত আনন্দ উপভোগ করছি আমি সন্তানের মায়া মার মায়া বাবার মায়া স্ত্রীর মায়া ভাই বোনের মায়া আত্মীয় স্বজনের মায়া কতজনের মায়া ভোগ করছি আনন্দ করছি নিজেও আদর করছি স্নেহ করছি পারিবারিক সম্পর্ক সামাজিক সম্পর্ক কত বিস্তৃত আমাদের সকলের সাথে কত আনন্দের সাথে আমরা জীবন জীবনযাপন করছি আলহামদুলিল্লাহ এই সব কিছুর পেছনে তো আমার জান রব্বুল আলামিন আমাকে জানতা আদর করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দেওয়ার কারণেই তো আজকে আমি এই আনন্দগুলো উপভোগ করতে পারছি আলহামদুলিল্লাহ তো এই জানটা কে দিলেন অরব্বুল আলামিন দিয়েছেন আমার এই মাল যার আমি খরচ করছি আমার ইচ্ছে মতো এই মালগুলো কে দিয়েছেন অরবুল আলামিন দিয়েছেন অরবুল আলামিন এখন আমার সাথে এক চুক্তিতে আসতে চাচ্ছেন যে রব আলিন আমার এই যান কিনে নেবেন আমার এই মাল কিনে নেবেন কিসের বিনিময়ে কি দিবেন বলছেন আলামিন বলছেন আমি তোমাকে এই এবং মালের বিনিময়ে আমি একটা বড় নিয়ামত সৃষ্টি করেছি তোমার জন্য সেটা হচ্ছে জান্না সেই জান্না আমি তোমাকে দিয়ে দিতে চাচ্ছি সুবাহান্লাহ এই জান্নাত কত বড়ো নিয়ামত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন চমৎকার করে যে অর্বুল আলমিন সবচেয়ে ছোট পুরস্কার যেটা একজন মমিন জিনিস সবচেয়ে নিম্ন শ্রেণীর মমিন সবচেয়ে ছোট পুরস্কার যে এই মমিন পাবেন তিনি হচ্ছেন জান্নাতের একটা বাড়ি পাবেন ওই জান্নাতের বাড়িটা কত বড় হবে সবচেয়ে ছোট বাড়ি যেটা সোজা কথা জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি যেটা সেটা সম্পর্কে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল আলী আসাল্লাম বলেছেন এই তোমরা যে পৃথিবী দেখছ এই গোটা পৃথিবী প্রিয় বন্ধুগণ গোটা পৃথিবীর অনুমান আমার কাছে নাই আপনাদের কাছেও নাই কোনো বিজ্ঞানীর কাছে নাই এক একদিন এক একটা আবিষ্কার করছে কদিন আগে নাসা আবিষ্কার করেছে সতেরোশ কোটি নক্ষত্র আছে যেগুলো দুনিয়া থেকে অনেক বড় বড় কদিন পর হয়তো আরো বাড়বে সংখ্যা এভাবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আমরা জানি না গোটা পৃথিবীর পরিধিটা কত বড় সব আল্লাহ সুবাহানহ তালা বলছেন এইরকম দশটা পৃথিবীর সমান হবে জান্নাতের সবচেয়ে ছোট বাড়িটা আল্লাহ আকবর এমন একটা নিয়ামত আমাকে রবুল আলামিন দান করবেন এত বিশাল মূল্যবান এক জিনিস আমাকে রবুল আলামিন দিতে প্রস্তুত আছেন বিনিময়ে দিতে হবে সেই বিনিময় হচ্ছে আমার যান আমি দিয়ে দিব আমার মাল আমি দিয়ে দিব রবুল আলমিনকে রব্বুল আলামিন এমন একটা চুক্তি করতে চাচ্ছেন আশা করি আমাদের সাথে যারাই আছেন যারাই আমাদের এই কথাগুলো শুনছেন এই চমৎকার চুক্তি থেকে কেউই বের হতে চাবেন না ইনশা আল্লাহ সবাই চুক্তি করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ মানসিকভাবে চুক্তি করে নেই সাথে সাথে রাজি হয়ে যায় আল্লাহ আমরা রাজি আছি আপনার চুক্তি আমরা গ্রহণ করলাম আমার সাথে সাথে সকলেই বলে ওঠেন আল্লাহ আমরা আপনার চুক্তির যে প্রস্তাব আমরা গ্রহণ করলাম আমার জান আমি আপনাকে দিয়ে দিলাম আমার মাল আমি আপনাকে দিয়ে দিলাম এর বিনিময়ে আপনি আমাদেরকে যে ওয়াদা করেছেন জান্নাতের সে বিশাল নেয়ামত জান্নাত আমরা পেতে চাই আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ প্রশ্ন হচ্ছে দুনিয়ার বুকে সিস্টেম কি দুনিয়ার বুকে সিস্টেম হচ্ছে যার যা প্রয়োজন সে সেটা রাখে যার যেটা প্রয়োজন না সে সেটা দিয়ে দেয় একটু চিন্তার বিষয় অরব্বুল আলামিন আমাকে জান্নাত দিচ্ছেন নিচ্ছেন কি আমার জান এবং মাল এটা একটু চিন্তার বিষয় তার মানিটা হচ্ছে রব্বুল আলমিনের জান্নাতের দরকার নেই অরব্বুল আলামিনের দরকার মুমিনের জান। এবং মুমিনের মাল অন্য কাউকে কিন্তু বিক্রি করবেন রব আলামিন জান্নাত জান্নাত কিন্তু হলে মমিনের কাতারে দাঁড়াতে হবে কারণ রবুল আলামিন শুরুতেই বলেছেন আমি জান্নাত বিক্রি করব শুধুমাত্র কেবলমাত্র মুমিনের লাইনে দ্বারা দাঁড়াবে মোহাম্মদুর রসুল অনুসারী যারা হবে রসুলের আগে যে সমস্ত নবীরা গিয়েছেন তাদের অনুসারী প্রকৃত অনুসারী যারা ছিলেন তাদেরকেও দিবেন রবুল আলামিন ইমান ওয়ালা যারা মুমিন মানে ইমান ওয়ালা যারা প্রকৃত ইমান প্রতি যোগে যোগে নবীদেরকে যারা বিশ্বাস করেছেন তারাই অন্য কেউ নয় বর্তমান যুগে মুসলমান ছাড়া ইমান বলা কেউই নাই কারণ সমস্ত ধর্মই বিলুপ্ত হয়ে গেছে এখন যদি কেউ বলে আমি খ্রিস্ট ধর্ম বিশ্বাস করি তিনি আসলে বেইমান কেউ যদি বলে আমি ইহুদি ধর্ম বিশ্বাস করি তিনি আসলে এক ভ্রান্ত বিশ্বাসের উপর আছেন তিনি আসলে বেইমান কারণ আল্লাহ সুবাহানহ তালা শুধু ইহুদি ধর্ম আর নাসারাদের ধর্ম নয় তিনি এক কনফারেন্স করেছেন খতমে নবুয় কনফারেন্স আলমে আরও রুহ জগতে সমস্ত নবীদেরকে ডেকে বলেছেন যখন তোমরা আমার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লি সাল্লামকে পাবে তখন কিন্তু সবাই তার উপর ইমান আনতে হবে সমস্ত নবীদের আন্ডারে তার সমস্ত উম্মত নবীদেরাই স্বীকার করেছেন কলু আকরণা তারা স্বীকার করেছেন ইয়াল্লাহ আমরা যদি আপনার নবীকে পাই আমরা তার উপর ইমান আনবো তাকে সহযোগিতা করব নবীদের সাথে সাথে সমস্ত উম্মতদের জিম্মাদার নবীরা সমস্ত উম্মতদের পক্ষে নবীরা চুক্তি করে ফেলেছেন আল্লাহর সাথে কাজে এখন কোনো ওম্মত যদি মনে করে যে আমরা ইহুদি ধর্মই থাকবো নাসারা ধর্মের উপরেই থাকবো প্রকৃত অর্থে সে তার নবীকেই অস্বীকার করল কাজে সে নিশ্চিত করে বেঈমান প্রিয় বন্ধুগণ জান্নাত কেনার জন্যে আমাকে মৌমিনদের লাইনে দাঁড়াতে হবে সিদ্ধান্ত নেই আমি কি মৌমিন না মৌমিন না যদি মৌমিন হয়ে থাকি আলহামদুলিল্লাহ জান্নাত কেনার মতো যোগ্যতা আমি অর্জন করেছি মুমিন না থেকে বিষয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম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 তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরানের জীবন কনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দর ভাবে বাংলাদেশে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 চমৎকার এক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি সুরাত একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি যেখানে রবা আলে প্রস্তাব করেছেন মুমিন বান্দাদের কাছে অন্য কারো কাছে নয় যে ও মমিন আমার বান্দারা আমি তোমাদের কাছে এক বড় বিশাল জিনিস বিক্রি করতে চাচ্ছি সেটা হচ্ছে জান্নাত বলছিলাম যে একজন ক্রেতা তার টাকা যখন সে খরচ করে বিক্রেতা তার মাল খরচ করে ক্রেতা তার টাকাটা বিক্রেতাকে দিয়ে দেয় আর বিক্রেতা তার মাল ক্রেতাকে দিয়ে দেয় কেন দেয় বিক্রেতা তার মাল এই জন্য দিয়ে দেয় তার মালের দরকার নাই তার টাকা দরকার ঠিক ক্রেতা তাকে টাকা দিয়ে দেয় কারণ তার টাকার দরকার নাই তার মালের দরকার কি বুঝা গেল আলামিন আমার জান এবং মালকে রব্বুল্লা আলামিন গ্রহণ করছেন এবং জান্নাত দিয়ে দিচ্ছেন কি বুঝাচ্ছেন রব আলমিন আকবর অরবুল্লা আলামিন বলছেন ও আমার মিন বান্দারা তোমরা বুঝো না তোমাদের মূল্য কত সু তোমরা জানো না তোমাদের মালের মূল্য কত সম্পদের মূল্য কত আমার কাছে তার জান্নাতের কথা তোমাদের যা ইচ্ছা সেখানে যা ইচ্ছা তাই পাবে দুনিয়ায় মানুষ যা ইচ্ছা অনেক সময় তাই অর্জন করার চেষ্টা করে আল্লাহ সুবাহানা বলছেন জান্নাতের নেটা ওই রকম নয় নজুল আমি রব আলমিনের কাছে ওই জান্নাত তুচ্ছ যে জান্নাতকে রব্বুল আলমিন আমাকে দিয়ে দিচ্ছেন যে এই জান্নাতের আমার দরকার নাই আমার দরকার যেটা আমার কাছে মূল্যবান তোমার সম্পদ তোমার এই সম্পদ আমার কাছে অনেক দামি তোমার জীবনটা আমার কাছে অনেক দামি এই দামি জিনিসগুলো আমি নিতে চাই আর তোমাকে জান্ন দিয়ে দিতে চাই আল্লাহ আকবর আলহামদুলিল্লা আমাদের আমাদেরকে এমন সম্মান দান করার কারণে শুধুমাত্র কালিমার কারণে কালিমার আবেদন পূর্ণ করে যারা প্রকৃত মৌমিন হিসাবে অরবুল আলমিনের সামনে হাজির হতে পারবো ইনশা আল্লাহ রব আলমিনের ওয়াদা রবুল আলমিনের ঘোষণা আল্লাহ আকবার অরব্বুল আলামিন বলছেন তোমাকে আমি জান্নাত দিয়ে দিব সুবাহ আল্লাহ দুই নম্বর দয়া করেছেন রব আলামিন আমাকে মাল দিয়েছেন রবুল আলামিন তিন নাম্বার দয়া করেছেন অরবুল আলামিন সেই জান এবং মালের বিনিময়ে জান্নাতের মতো এক বিশাল নিয়ামত আমাকে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন আমরা সেই প্রস্তাবে হাত ছাড়া গুরুর কথা অনুগ্রহ কথা বলছিলাম যে অরবুল্লাহ আলমিন আমাকে মাল দিয়েছেন অরবুল্লাহ আলমিন আমাকে জান দিয়েছেন অরবুল আলামিন আবার এই যান এবং মালগুলোর বিনিময়ে আমাকে জান্নাতের মতো এক বড় নিয়ামও দিতে চাচ্ছেন তিনটা দয়া হলো দুনিয়ার সিস্টেম হচ্ছে যে যেটা ক্রয় করে সেটা নিয়ে যায় এটা দুনিয়ার সিস্টেম অথচ রবাহ আলমিন এই জায়গাটাতে এসেও ভিন্ন এক বিষয় আমার সামনে পেশ করলেন যে আমি তোমার কাছ থেকে যান কিনেছি মাল কিনেছি জান্নাতের বিনিময়ে জান্নাত আমি তোমাকে দিব এটা আমার ওয়াদা রব আলমিন ওয়াদা করছেন ওয়াদু ওয়ামিলিম রব আলামিন ওয়াদা করছেন জগতের শ্রেষ্ঠত্ব জগতের সম্পদের মালিক রবুল আলামিন করবেন মোমিনদের সাথে ওয়াদা সাথে সাথে জান্নাতের যে নেয়ামত সেটাও রব্বুলা আলামিন তার জন্য রেখেছেন মোমিনদের সাথে রব্বুল আলমিন ওয়াদা করেছেন এটা বারবার কোরআনের বিভিন্ন জায়গায় রবুল আলামিন সেটা বলেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দুনিয়ার সিস্টেমের কথা বলছিলাম দুনিয়ায় যখন কোনো জিনিস আপনি কিনতে যান কোনো কেমন ঘটেছে বাজার থেকে সদাই ক্রয় করার পর টাকা দিয়ে দিয়েছেন সাথে বললেন যে এই সম্পদ আমার দরকার নাই তুমি ঘরে নিয়ে এই চালগুলো খেয়ে ফেলো তোমার সন্তানদেরকে নিয়ে তোমার বিবি বাল নিয়ে এইটা খেয়ে ফেলো কাপড় কিনতে গিয়েছেন টাকা পে করার পর পরিশোধ করার পর কোনোদিন কি বলেছেন এই কাপড় তোমার তুমি পড়ো যদি বলে থাকেন বলতে পারেন কিন্তু এই বলাটার মধ্যে আপনি চিন্তা করেছেন যার কাছ থেকে ক্রয় করছেন তার উপর অনুগ্রহ করা হয়েছে কিনা তার মনটা কত বড় হয়েছে নিশ্চিত হান আল্লাহ ঠিক ওই কথাটাই রবুল্লা আলমিন আমাদেরকে আবার শুনিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা তোমাদের কাছ থেকে আমি তোমাদের জান কিনেছি বটে কিন্তু ওই যানের কিন্তু আমার দরকার নাই এটা আমার কাছে মূল্যবান আমি সেটাই বুঝিয়ে দিলাম তোমাদেরকে কত মূল্য সেটাও বুঝিয়ে দিলাম যে ওই তোমাকে এত বিশাল জান্নাত দিয়ে দিলাম সুবহান কিন্তু ওই জানের আমার দরকার নাই ওই জানটা তোমার কাছেই থাক সময় মতো আমি ডাক দিলে তুমি চলে আসো বাস এখন আর দরকার নাই তুমি ওটা ভোগ করতে থাকো ওই মাল যেটা আমি কিনেছি জান্নাতের বিনিময়ে ওই মালটা আমার দরকার নাই ওটা তোমার কাছেই থাক আমি যখন সময় মতো চাইব তুমি শুধু সেটা আমাকে দিয়ে দিবে অতটুকু আর পর্যন্ত তুমি ভোগ করতে থাকো এটাই কিন্তু রবাহ আলমিনের কথা কত বড় দয়া রব্বুল আলমিন এত বড় দয়া আমাদেরকে করেছেন প্রিয় বন্ধুগণ আল্লাহর সাথে আমরা চুক্তি করেছি বটে কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই প্রতিটা মুহূর্তে পদে পদে সেই চুক্তি লঙ্ঘন হচ্ছে কিনা একটু চিন্তা করি রাতে শোয়ার আগে আমরা প্রতিদিন কিন্তু এই চিন্তা করতে পারি আল্লাহর সাথে জান্নাত কেনা বাচার চুক্তি আমি আরেকটা বিষয় দিয়ে করেছি মাল এই মালটা আমি সারা দিন যে খরচ করলাম আসলে আমি আমার প্রয়োজনে খরচ করলাম না অপ্রয়োজনেও খরচ করেছি আল্লাহর হুকুম মতো খরচ করেছি না আল্লাহর হুকুম ছাড়াও খরচ করেছি আমি নিজেই কিন্তু সিদ্ধান্ত নিতে পারব। আমার ওই মাল দিয়ে আমি কোনো গুণা কামালাম কিনা ওই মালের সাথে আমি কোনো হারাম মালকে যুক্ত করে দিলাম কিনা আমাকে সেই বিষয়টা সিদ্ধান্তে পুঁসতে হবে রাতে বসে বসে আমি যখন দেখব যে সারাদিন এরকম অনেকগুলো অপরাধ আমি করেছি যে অপরাধের কারণে রবীন্দ্রের সাথে আমার জান্নাত কেনা বেচার চুক্তি লঙ্ঘন হয়ে গেছে আলামিন ওই রবীন্দ্রে বান্দার জন্য আরো একটা এহসান করেছেন আলামিন এনে নাই তিনি তো রহমান তিনি মুখ ফিরিয়ে নেওয়ার মতো রব নয় এমন রবে আমরা বিশ্বাস করি নাই যিনি বান্দা থেকে মুখ ফিরিয়ে নেন বরং আমার রব তো আমাকে বলেছেন তখন রহমাতিল্লা আমার রহমত থেকে আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের মাবুদ আমি তোমাদের খালিক আমি তোমাদের মালিক আমার রহমত থেকে কখনো নিরাশ হবে না আমার রহমত থেকে যদি আমি নিরাশ হুজব আমাকে বিশ্বাস করো না তোমরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ ইল্লাল আল্লাহর রহমত থেকে নিরাশ তো কেবল কাফের রাই হতে পারে মুমিন আল্লাহর রহমত থেকে নিরাশ কেন হবে সে তো তার রব সম্পর্কে জানে সে তার রবের রহমত সম্পর্কে জানে সে জানে আমার রব তো এমন রব আমি তো এমন একজনকে রব মেনেছি যাকে রব্বানা বলে ডাক দিলে তিনি আসমানের ফেরেস্তাদের সাথে আনন্দের এই মুহূর্তটা ভাগাভাগি করে নেন তিনি জিজ্ঞেস করেন ফেরেস্তাদেরকে আমার বান্দা কি বললো শোনতো ফেরেস্তারা বলে তিনি বান্দা বলছেন রব্বানা ওগো আমার রব তখন আল্লাহ তেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলেন রব আমার এই বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে আল্লাহ আকবার আল্লাহ তালা ফেরেস্তাদেরকে এই কথা যখন শেয়ার করেন রবুল্লাকে সাক্ষী রেখে বলেন ও আমার তোমরা ফেরেস্তারা আমার যে বান্দার এতটুকু তার রব সম্পর্কে আছে যে তার একজন রব আছে সেই রবকে সে ভুলে নাই সেই রবকে সে বিপদের মুহূর্তে অন্যায় করার পর অথবা যে কোনো কারণে সে তার রবকে ডেকেছে ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি তার গুণগুলো মাফ করে দিলাম সুবাহান্লাহ রবুল আলেমিন আমাদেরকে আরো একটা দয়া করেছেন সেটা হলো আল্লাহ জানেন যে আমাদের এই চুক্তি লঙ্ঘন হবে কারণ তিনি তো পরীক্ষা ফেলেছেন আমাদের সাথে আমাদের নফস আছে আমাকে নানা রকমের প্ররোচনা দেয় শয়তান আছে আমাদের চির দুশ্মন আদম আলি হিসালাম থেকে নিয়ে আমাদের সাথে দুশ্মনির যে ধারা সে অব্যাহত রেখেছে তেমত পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকবে সে আমাদের পাশেই আছে সমস্ত রকমের শয়তানি কর্মকান্ড আমার সামনে সবকিছু মিলেই আমি এক আগুনের সামনে পড়ে আছি রেখেছি আল্লাহ আকবর সেই চুক্তি নবায়নের সুযোগ রব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওগো রসুল আপনি বলে দেন আপনার উম্মতকে আমার রব আমার রহমান আমি রহিম আমি আমি সত্তার আমার পরিচয় সম্পর্কে তাদেরকে জানিয়ে দিন রসুলেরিম সাল্লাম সেই সুসংবাদ জানিয়ে দিয়েছেন রসুল বলছেন যেন সে জীবনে কোন গুণাই করে নাই সুবাহ তও বা করার মাধ্যমে আমরা আল্লাহর সাথে ওই লঙ্ঘন হওয়া নষ্ট হওয়া চুক্তিকে আবার নবায়ন করতে পারি সুফহান সেই সুযোগ রবুলা আলমিন আমাকে দিয়েছেন কিন্তু নবায়নের ইচ্ছা তো আমাকে থাকতে হবে আমি অন্যায় করেছি কিনা চুক্তি লঙ্ঘন হয়েছি কিনা এমন কোন কাজ করেছি কিনা সেই হিসাব তো আমার মিটাইতে হবে সেই হিসাব তো আমার নিতে হবে নিজে নিজে সেই জন্যই এই প্রিয় বন্ধুগণ বলেছি প্রতিদিন রাতে শোয়ার আগে মহান রবের দরবারে মনটা দিলটা সব কিছু উজাড় করে খেয়াল করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘুমে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত আপনি কতবার আপনার রবের নাফুর করেছেন যতবার করেছেন আপনি নিশ্চিত থাকেন আপনার রবের সাথে ওই যে জান্নাত কেনা চুক্তি হয়েছিল সেই চুক্তি কিন্তু লঙ্ঘন হয়ে গেল আপনি যতবার অপরাধ করেছেন আল্লাহর হুকুম মানেন নাই প্রতি কদমে কদমে ততবার কিন্তু জান্নাত কেনাবেচার চুক্তি লঙ্ঘন হয়েছে এই আমাদের কি উচিত করা আমাদের করণীয় হচ্ছে আমি এক কদম ফেলার সময়ই চিন্তা করব। আমার রবের সাথে আমার কিন্তু একটা চুক্তি আছে জান্নাত কেনা চুক্তি সেই চুক্তি লঙ্ঘন হলো কিনা না চুক্তি ঠিকঠাক আছে যদি ঠিক থাকে আল্লাহ চুক্তি লঙ্ঘন হয়ে গেলে চুক্তি নবায়ন করার সুযোগ রবীন্দ্র ইনশা আল্লাহ আমরা পরবর্তী পর্বগুলোতে এইভাবে আপনার আমার আল্লাহর সাথে চুক্তি আবার নতুন করে কিভাবে নবায়ন করা যায় সে বিষয়গুলো বলবো এবং কোন রাস্তা আমাকে জান্নাত থেকে বিমুখ করে দিবে কোন রাস্তা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব তবে আমাদের সাথে তো থাকতে হবে ইনশাল্লাহ আশা করি থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি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 আপনার সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাংক সাতচল্লিশ ক্যালথ আউট রোড বার্মিংহাম টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট মানবতার সমাধান রমজান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 বলছেন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজা গুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম গুলো জানুন মাহের রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তহফায় রমজান প্রতিদিন সন্ধ্যা ছটায় ওর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস বাংলায়